আসসালামু আলাইকুম আহমতুল দূরের এবং কাছে ও অসংখ্য দর্শক ভাইবন্দেরকে প্রীতি শুভেচ্ছা মুবারক জানিয়ে শুরু করছি আমাদের এই কোরআন কেন্দ্রিক আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই আয়োজনে আল্লাহ যেন কোরআন থেকে আমাদের ফায়দামান করেন কোরআনের যেন আল্লাহরবুল্লাহ আলমিন কিয়ামতের ময়দানে যেন না বানান যেন আমাদের জন্য যেন সুপারিশ কারি যেন আল্লাহর আলামিন বানিয়ে দেন আমিন আমার সম্মানিত দর্শক ভাই বোনেরা আমাদের আলোচনা চলছে ২৮ সুরাত যেখানে মানব সৃষ্টির একটা একটা মানব সৃষ্টির আসল রহস্য সম্পর্কে আল্লাহ বলেছেন আমাদের শক্তি সামর্থ্য কতটুকু এই সম্পর্কে বলেছেন এবং যে কোনো জিনিসকে যে আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য সহজ করে দিয়েছেন এটা আল্লাহ আমাদেরকে বলেছেন আসুন শুনি আল্লাহ কি বলেছেন উ মিনী ইনসানু নির আল্লাহ তোমাদের উপরে সব কিছুকে সহজ করে দিতে চান আর আসল কথা হলো মানুষকে খুব দুর্বল করে সৃষ্টি করা হয়েছে আমরা সৃষ্টিগতভাবে খুব দুর্বল আর এই জন্য আল্লাহ রাবুল আলমিন আমাদের জন্য সব কিছুকে সহজ করে দিতে চান বিশেষ করে আমরা শেষ নবীর উম্মত উম্মতি মোহাম্মদিয়া সাল্লি ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহ আমার সম্মানিত ভাই বোনেরা আপনারা শুনলে খুশি হবেন আমাদের জন্য যেটা সহজ এইটাই আল্লাহ চান আমাদের জন্য যেটা কঠিন এইটা আল্লাহ চান না সুরা মধ্যে আল্লাহ বলেছেন প্রথমে সিয়ামের বিধান আল্লাহ বললেন রোজার মাস আসলেই রোজা রাখতে হবে ফামান শাহিদ আমিন কোমর শাহরফ আলিয়া তবে যদি কেউ অসুস্থ থাকে সফর অবস্থায় থাকে ফাইদা তুমিন আইয়ামিন ওখার অন্য সময়ে রোজাটাকে পালন করে নিবে তুমি অসুস্থ আছো তোমাকে ফোর্স করা হবে রোজা রাখতে তা না তুমি সফরে আছো জোর করে রোজা রাখতেই হবে তাই না বরং আল্লাহ বললেন না পরে রেখে ফেলো দেখেন এটা আল্লাহ যেটা তোমাদের জন্য সহজ ওইটা আল্লাহ চান যেটা তোমাদের জন্য কঠিন ওইটা আল্লাহ চান না আর আল্লাহ যে হেদায়ত দিয়েছেন তার জন্য যেন আকবার বলতে পারো হামদ। এই তাকবীর এজন্যই তো রোজা শেষ হয়ে গেলে ঈদের দিনে তাকবির বলতে হয় আল্লাহ করুন আল্লাহ তো বিয়াত ছিল যদি আল্লা আল্লাহ নবী কে দুটো জিনিসের ইতিয়ার দেওয়া হতো একটা ডিফিকাল্ট একটা ইজি Rasulullah ﷺ would accept the easy one unless this one is sinful matter. What is the one that is done, Allah is given to us. What is the one that is allowed, lawful, Allah is given to us. Why? Allah is given to us a small amount of time. The one that is done is given আল্লাহ থেকে যেন আল্লাহ ক্যাপটিভ হল আপনার বন্দি যারা বন্দিরা যখন আল্লাহ নবী হাতে বন্দী সত্তর জন তখন পরামর্শ করলেন হজরতমর বললেন ইয়া রাসুল আল্লাহ ওদের কত বড় সাহস আমাদের বাপ চাচা খালু আমাদের ভাই ব্রাদার ওরা আমাদের আত্মীয় স্বজন আপন এত দূর এত কিলোমিটার চাই না মেরে ফেলবো আল্লাহ রসুল দেখলেন কথা যুক্তি কিন্তু দেখি কি করা যায় আবু বকরি আল্লাহ ইয়া আল্লাহ ও বলেছে ভালোই বলেছে কিন্তু একটু রহম দেল হই আমরা যদি আমাদেরকে মুক্তিপণ দেয় আর যে মুক্তিপণ দিতে পারবে না আমাদের দশটা বাচ্চাকে যদি আরবি করে ফেললেন দেখেন কঠিনটা আল্লাহ নবী নিলেন না কিন্তু আল্লাহ রবীন্দন আবার ওমরের টাকে পছন্দ করেছেন আয়াত নাজিল করেছেন বলেছেন এরকম আল্লাহ নবীর জীবনে বহু সময় এসেছে যখন দুটো অপশন অ্যাভেইলেবল একটা ডিফিকাল্ট একটা ইজি আল্লাহ নবী উয়ান আল্লাহ নবীর সাহসটাকে গ্রহণ করবেন এটা ছিল রসুল্লা বলেন আল্লাহ তোমাদের উপরে দেন নাই ফিদ্দিনের মধ্যে মিন হারাজ কোন কঠিন কোনো ডিফিকাল্ট কোন ইম্পিবল জিনিস আল্লাহ করে আল্লাহ কত সহজ করে দিয়েছেন পানি ইউজ করতে পারতেছেন না তাই করে ফেলেন আপনি দাঁড়ায় নামাজ পড়তে পারতেছেন না আপনি বসে পড়ে ফেলেন বসে পড়তে পারছেন না আপনি ইশারায় নামাজ পড়ে ফেলেন আর কত সহজ চান তোমাদের উপর থেকে আল্লাহফিফ করতে চান সহজ করতে চান দেখেন ভাইরা দেখেন বোনেরা আগের নবীর কঠিন কঠিন হুকুম ছিল জামার মধ্যে ময়লা লাগে দুর্গন্ধ কিছু লাগে ওই কাপড়ের অংশকে কেটে ফেলতে হবে পুটিটা ওই কাপড় আপনি ব্যবহার করতে গেলে কেটে ফেলে দিতে হবে আপনার আমার শরীয়ত কত ভালো আপনার আমার শরীয়ত কত উদার আর আল্লাপরে রহম করেছেন আমরা কোরবানির গোস্ত আমাদের জন্য খাওয়াকে এলাও করে দিয়েছেন ফাকুলু মিনহা। নিজেরা কুরবান আর গরিব দুঃখী অনাথ তাদেরকে খাওয়া দেখেছেন আল্লাহর কত বড় সহজ আল্লাহ করে দিলেন আল্লাহ কত বড় মেহরবানি আমাদের করলেন আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবেন না যে আল্লাহ আপনার জন্য আমার জন্য কত সহজ করে দিয়েছেন অন্যান্য নবীদের সরিয়াতে আরো কঠিন কঠিন অনেক নিয়ম ছিল যেই নিয়মগুলোকে আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন আপনার আমার তওবা আল্লাহর কাছে শরী করে কানব ঠিক হয়ে যাবে এর আগে ছিল যে যদি আপনার তবা করতে হয় তাহলে তখন একজন আর একজনকে কতল করতে হবে এটা হলো তওবা বাণী ইসরায়েলদের এরকম কষ্ট আল্লাহ দিয়েছিলেন কিন্তু আল্লাহ আমাদের উপরে রহম করেছেন আল্লাহ সহজ করেছেন কারণ আমরা মানুষ হিসেবে দুর্বল কি আরো সাহস করলেন আর আমরা কিভাবে দুর্বল এই আলোচনা আমরা কন্টিনিউ করবো এখন না খানিক্ষণের বিরতির পরে ফর এ ভেরি ব্রেক স্টেন ফ্রন্ট অফ টেলিভিশন স্ক্রিন and we'll be back soon after the break wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh dialogue. Dialogue. dialogue discussion discussion, discussion. discussion. Debate. debate debate rebuttal rebuttal conclusion conclusion eliminate misconceptions about religion Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. Dekhoon. Shommukh Shammure. Prati Rioshpati Bhar. Ratnao Tai. Aapunosh Shamprachar. Shakal Chai Dosh Tai Bangladesh.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 জাহাঙ্গীর स्वागत आलोचना कर আমাদের নেচারের খেলাফ কোন জিনিস আমাদের করতে হবে না বোনেরা সু আমরা যতটুকুন সইতে পারবো ততটুকুন আমাদেরকে সহাবেন যতটুকুন আমরা বইতে পারবো ততটুকু আমাদেরকে দিয়ে বহাবেন এর থেকে বার্ডেন আল্লাহ আমাদের উপরে রাখেন না সহজ একদিন নিয়ে আল্লাহআ আমাকে পাঠিয়েছেন যখনই কোনো দায়ী আল্লাহ নবী পাঠাতেন তখন তাদেরকে ইনস্ট্রাকশন দিতেন দেখো মানুষের জন্য সাহস করে দিবে কঠিন কিছু করবে না কঠিন করলে বিপদে পড়ে যাবে মানুষের জন্য সবকিছু সহজ হবে দ্বিতীয় অংশ আল্লাহ বলছেন আল্লাহ আমাদেরকে খুব দুর্বল করে সৃষ্টি করেছেন একটা ধাক্কা লাগলে একটা কাটার আঘাত লাগলে চোখের মধ্যে একটু বালি গেলেই শেষ আপনি আর কিছুই চোখে দেখেন না শরীরে কত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন মাথা দিচ্ছেন চুল দিচ্ছেন নাক কান গলা আঙ্গুল রক্ত এর ভিতরে আবার নাড়ি ভুড়ি এরপরে হাট এরপরে আরো কত কিছু আল্লাহ দিয়েছেন সব হান আল্লাহ আর এগুলো এত সেন্সেটিভ গরম সহ্য করতে পারি না আমরা বেশি আমরা ঠান্ডাও সহ্য করতে পারি না আমরা বেশি জিনিস বহন করতে পারি না আবার কিছু জিনিস বহন না করলেও আমাদের হয় না আমাদেরকে খাইতে হয় দেখেন না খাইলে আপনিও নাই আমিও নাই কতক্ষণ পরে পরে এটা রিফিল করা লাগে গাড়ির যেমন পেট্রোল লাগে আপনার বছরে এক মাস রোজা ফরস করে দিয়েছেন বারো মাসের মধ্যে এক মাস প্রথম সপ্তাহ মোটামুটি যায় দ্বিতীয় সপ্তাহ মোটামুটি যায় তৃতীয় চতুর্থ সপ্তাহে এসে রোজার মাসে দেখা যায় লোকজন এত দুর্বল হয়ে পড়ে যদি রোজার মাসটা দুই মাস হইতো তা বোঝা যাইতো কতজন কন্টিনিউ করতে পারতো যারা হার্ড ওয়ার্ক করে যারা খেতে খামারে কাজ করে যারা রিক্সা চালায় ধান যারা রোয় ধান যারা কাটে বিভিন্ন স্টুডিওতে যারা কাজ করে এদের যে কি পরিমাণ কষ্ট হয় ইফতারের আগে মনে হয় যেন গলাটা শুকায় যায় আল্লাহরে আল্লাহ মাত্র এক মাসের রোজা দিয়েছেন যদি বারো মাসের রোজা হইতো অবস্থাটা কি হইতো আপনারে আমার খুঁজেই পাওয়া যাইতো না তখন আর খুঁজে পাওয়া যায় না আমরা এত সেন্সিটিভ এত সেন্সিটিভ এত কলকাবা আল্লাহ আমাদের মধ্যে দিয়ে দিয়েছেন এত কলকাবা দেওয়ার পরেও আল্লাহ বলছেন যে মানুষকে খুব দুর্বল করে সৃষ্টি করা হয়েছে আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি মনে করেন কিন্তু এর আগের শনিবারে কি হয়েছিল তা তো জানি না সামনে কি হবে এই এলএম তো আমাদের নাই অতীতে কি হয়েছিল তা আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই আমরা কত দুর্বল কিছুই মনে থাকে না এরপরে তো একটু বয়স হয়ে গেলে তখন ভীম্রতিতে আমাদের ধরে তখন আগে যা মনে করতে পারতাম পরিচিত মানুষের নামও মনে হয় না যে ডিমেন্সিয়া এক রোগ আছে আপনার স্মৃতির মধ্যে স্মৃতিভ্রম হয়ে যায় মানুষের মানুষের মেমরি লস হয়ে যায় আমেরিকার এক প্রেসিডেন্ট তার এই হওয়ার কারণে সে এখন ভুলেই গেছে হি ওয়াজ প্রেসিডেন্ট অব ইউএসএন ডে এক সময় সে আমেরিকার প্রেসিডেন্ট ছিল এটাই ভুলে গেছে আল্লাহ এরপরে একটু শক্তি দিয়েছেন যৌবানের শক্তি শরীরের শক্তি কিছু কাজ কাম করছো মনে করো তোমরা কুমফুকার করে আর রেসলিং করে মানুষের তাক লাগাই ফেলবে কয়েকদিন করছো এরপরে কি আবার দিয়ে করে ফেলেছেন বুড়া হয়ে গেছ তোমার গায়ে নেই এখন আর খাইতে পারো না আগে যেমন কাজ করতে পারতেন এখন আর কাজ করতে পারো না আগে যেমন ঘুমাইতে পারতেন এমন আর ঘুমাতে পারেন না আগে যা যা মনে করতে পারতেন এখন আর মনে করতে পারেন না আগে যেমন লম্বা নামাজ পড়তে পারতেন এখন আর পারেন না আগে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে পারতেন এখন আপনার চেয়ারে বসে বসে নামাজ পড়তে হয় আগে যেমন হাঁটতে পারতেন এখন আর হাঁটতে পারেন না এই তো মানুষ হাইরে এত দুর্বল এত উইক এত উইক আল্লাহ আমাদেরকে বানালেন আল্লাহ আসলেই আমাদেরকে খুব দুর্বল করে সৃষ্টি করেছেন আমরা যেন নিজেরা এই দুর্বলতাটাকে বুঝি আমরা দীর্ঘক্ষণ না পারি কাজ করতে এরপরে তো দেখেন এই সীমিত লিমিটেড শক্তি নিয়ে দুর্বলতা নিয়েও তো মানুষ কত কিছু করে ফেললো পৃথিবীতে এরপরেও তো মানুষ আমরা দুর্বল এই জন্য আমাদের এই যে মেকানিজম এই যে মেশিন অটোমেটিক মেশিন আল্লাহ রবাহ আলমিন দিয়েছেন সুফন আল্লাহ যেখানে চোখ থাকলে সুন্দর হইতো সেখানে চোখ দিয়েছেন যে এখানে মাথা হলে সুন্দর সেখানে মাথা দিয়েছেন দেখেন আপনার জিব্বাটা যদি পিছনে থাকতো তাহলে কোনো কিছু খাইতে হলে এটা পিছনে আপনার আগে ঠেকাইতে হতো যে ভালো না মন্দ এবারে নাকটা যদি সাইডে থাকতো তাহলে আপনি একসঙ্গে কি হয় এখন নাকে নেন নেনা ঘ্রান ভালো আছে তো খাওয়া যায় এটা পসে নাই এটা বাসি হয় নাই এটা আলায় যায় নাই তো খাওয়া শুরু করেন আল্লাহ যেখানে যেটা দরকার আবার গালের মধ্যে দাঁত দাঁত গুলো যদি হাতে থাকতো তাহলে এখানে আবার আপনার এখানে এগুলোকে ছোট ছোট করা লাগতো সুহান আল্লাহ মনে হয় যেখানে যেটা হইলে সুন্দর যেখানে যেটা হইলে মোস্ট সুইটেবল মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ঠিক এইভাবে আল্লাহ সুহায়না হুয়া তালা আপনার অবয়ব দিয়ে দিয়েছেন আর প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই সেন্সিটিভ খুবই উইক খুবই ফ্রাইজাল এবং খুবই এটা আপনার দুর্বল আল্লাহ সু ভায়না হুয়া আলা করে দিয়েছেন আপনার একটা আঙ্গুল দেখেন আপনার ঘরে রান্না হচ্ছে যদি আপনার আঙ্গুলটা পড়ে যায় কোনো সময় তাহলে এত ব্যথা আপনি পাবেন আপনি কান্দতে থাকবেন এই যে শরীরটা দুর্বল শরীর এটা দিয়ে আল্লাহ এত কাজ নেন এই জন্য আল্লাহ বলছেন অফিম তোমরা কি নিজেদের বডির দিকে একটু তাকায় দেখো না নিজের বডির মধ্যে কি একটু গবেষণা না। যদি আমরা ছয় ঘন্টা আট ঘন্টার কম ঘুমায় আমরা কাজ করতে পারি না আমরা টয়লেটে যেতে হয় কতবার আপনার সারা জীবন কয় বছর আপনি টয়লেটে ছিলেন আপনি হিসাব করে দেখেন হাসি লাগে কথা শুনলে আসলে ঠিক না সারা জীবনে আপনি যদি ওয়ান থার্ড সময় ঘুমায় থাকেন ষাট বছর বেঁচে থাকলে বিশ বছর তো ঘুমাই ছিলেন আপনি টয়লেটে কত বছর থেকেছেন হিসাব করে দেখেন খাইছেন কত বছর হিসাব করে দেখেন বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিয়েছেন কতক্ষণ হিসাব করে দেখেন তাহলে আপনার থাকলোটা কিছুই তো থাকলো না হায়ের জীবন এই আমাদের এই যে দুর্বলতা মানবিক দুর্বলতা মানুষকে আল্লাহ রব্লা আলমিন মানুষ বেগ দুর্বলতা দিয়েই সৃষ্টি করেছেন আবার নারী পুরুষ একজন আর দেখলে ভালো লাগে একজন আর মধ্যে ইমোশন তৈরি করে দিয়েছেন আমরা তখন ইমোশনাল উইকনেস এর মধ্যে পড়ে যাই একটা মহিলা সুন্দর হাসি দিল আর তাতেই একজন যুবকের পুরো জীবন সে উৎসর্গ করে দিতে রাজি এই আরাক এক উইকনেস এটা হলো ইমোশনাল উইকনেস এই উইকনেসও কিন্তু আমাদের মধ্যে আছে আমার ভাইয়েরা আমার বোনেরা এই উইকনেসের ব্যাপারেও কিন্তু আমরা সাবধান থাকতে হবে আল্লাহ এখানে ফিজিক্যাল উইকনেসের কথাও বললেন ইমোশনাল উইকনেসের কথাও বললেন আল্লাহ সুফা মানুষকে খুব উইক করে খুব দুর্বল করে সৃষ্টি করেছেন এটা আল্লাহ আর ওয়ে আল্লাহর পলে আমার প্রিয় ভাই বোনেরা আমার প্রিয় দর্শকরা যারা এই প্রোগ্রামকে দেখছেন বাংলার পর্দায় এই আয়াতের মধ্যে দুটো বিষয়কে আল্লাহ সুন্দর করে হাইলাইট করলেন তার মধ্যে একটা বিষয় হল আমাদের জন্য যেটা সহজ এই সহজটাকে আল্লাহ এখতিয়ার করেছেন কাঠিন্যকে আল্লাহ রবাহ আলমিন আমাদের থেকে দূর করে দিয়েছেন আল আনা আল্লাহ আন্না সর আনফালের একা এতে বলছেন আল্লাহ তোমাদের জন্য সহজ করে দিচ্ছেন বুঝেছেন তোমাদের মধ্যে দুর্বলতা আছে এরকম বিভিন্ন জায়গাতে আল্লাহ বলেছেন যেটা আমাদের জন্য সহজ এটা আমাদের জন্য আল্লাহ চান যেটা আমাদের জন্য কঠিন এটা আল্লাহ চান না আমাদেরকে যেই দিন দেওয়া হয়েছে আমাদেরকে যেই জীবন ব্যবস্থা দেওয়া হয়েছে যে ওয়ে অফ লাইফ দেওয়া হয়েছে এটা সহজ কম্পার্টেবল অ্যাপ্রোপ্রিয়েট সুইটেবল এবং মানুষের নেচারের সঙ্গে এটা মিলবে খাপ খাবে ফুললি এটা কম্পার্টেবল হবে মানুষের নেচারের সঙ্গে এরকম একটা দিনই আলহামদুলিল্লাহ রব আমাদের কে দিয়েছেন আমরা মানুষ হিসেবে আমাদের ফিজিক্যাল ইমোশনাল উইকনেস আছে এই উইকনেসের কথা চিন্তা করেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে এবং আল্লাহ তাল্লার পথে আমাদেরকে থাকতে হবে যেই আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন ওই আল্লাহর আমরা শুক্রিয়া জানাই আর আমরা যে দুর্বল হিসেবে যদি কোনো ভুল ত্রুটি করি আল্লাহ নিজ গুনে যেন আমাদেরকে ক্ষমা করে দেন আমিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে রাহমাত Should one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 पाउंड बी बी बी एल ओ ओ कोड कोड बेमेल करेट पीस टी डटी मानव